হৃদয় কবুল করে না আমরা যারা মাহফিল হাজির হলাম আপনার বনে على বিদায় কাম রায় সগের মোহাম্মদ الله نحمد نصلي على رسوله الكريم করিম بعد ফারুউজ রহম মৌলানা মোহাম্মদ সালাম কালাম সবাই পুরী অ আল্লাহ পাকের শুকর যে মালাই করিম আপনাকে আমাকে এই ফেতনা ফাসাদের জমানা যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র চলতেছে তমাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি না যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে সেই গুরুত্বপূর্ণ এক রে আমি আসার বসার বলা সোনার তৌফিক আল্লাপাক দান করছেন শক্তি আবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি মাজলিস কেমন দামি যেরকম গোসল করার আগে তো শরীরের মধ্যে অনেক ময়লা ছিল ভালো মতো গোসল করার পরে ময়লা সব পরিষ্কার হয়ে যায় সাফ হয়ে যায় ঠিক মাজলিসে ঢোকার আগে তো আমল বহুত গুণা ছিল আল্লাহ আল্লাপ কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে গুণা সব সাফ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আমার কোনো বক্তব্য না বুখারি শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়ত বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন আল্লাফাক রিন ফ্রেস্তাহের মধ্যে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন তোরা সাক্ষী থাক গোটা সমস্ত আমি দিলাম। এক ফ্রেস্তা বলছে মা তুমি সবাইকে কেন মাফ করল এই গুণে যারা গুণান্বিত এই গুনে যারা গুণান্বিত তাঁদেরকে মাফ করো ফিহিম ফোল্লাহ এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আসছে যারা এই সমস্ত গুণে গুণান্বিত না ওই লোকটা আসছে মাইক চালাবার জন্য ওই লোকটা আসছে মাই লাইট জ্বালাবার জন্য ও যে একটা লোক দেখা যায় আসছে সমালোচনা করার জন্য ভুল ধরার জন্য সেটাই এই গুণে গুণান্বিত না إِنَّ اللَّهَ مَلَائِكَةٌ يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ ذِكْرِ فَإِذَا وَجَدُوا قَوْمًا يَسْكُنُونَ اللَّهَ تَعَالَى تَنَادَوْا هَلُمُّوا إِلَى عَادَتِكُمْ فَيُحِفُّونَهُمْ بِعَزَّةِ السَّمَاءِ الدُّنْيَا فَيَسْأَلُهُم رَبُّ مُعَزَّ وَجَلَّ وَهُوَ عَلِيمٌ مِنْهُمْ مَا يَقُولُ عِبَادِي يَقُولُونَ الله رَبِّي مَا رَأَوْكَ يَقُولُ كَيْفَ لَرَوْنِي يَقُولُونَ لَوَّنَّهُمْ رَأَوْكَ كَانَ وَشَدَّ لَقِيَادَةً وَأَشَدَّ لَتَمْزِيدًا وَأَكْثَرَ لَتَسْبِيحًا يَقُولُ الْعَزِيزُ لَفَمَا يَسْأَلُونَ يَقُولُونَ يَسْأَلُونَ الْجَنَّةَ يَقُولُ هَلْ رَأَوْهَا يَقُولُونَ لَاللَّهِ رَبِّي مَا رَأَوْهَا يَقُولُ كَيْفَ لَرَوْهَا يَقُولُونَ لَوَّنَّهُمْ رَأَوْهَا كَانُوا وَأَشَدَّ دَلَّهَ طَالِبًا وَعَزَمَ فِيهَا رَغْبَةً يَقُولُ الْعَزَّ وَجَلَّ فَمَا يَتَأَوَّذُونَ يَقُولُونَ مِنَ النَّارِ يَا قُلْ هَالرَّوْحَ يَقُولُونَ لَا لِلَّهِ رَبِّي مَا رَأَوْهُ يَقُولُ كَيْفَ لَرَوْحَ يَقُولُونَ لَوَ انَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مَخَافَةً وَأَشَدَّ منها এই গুনে তো তারা তারা তো না চায়। ওরা বিভিন্ন কারণে তাদেরকে মাফ করল কেন আল্লা শোনা তোরা এরকম হয় না জমিদার সাহেবের মেয়ের বিবহের কাট আপনি পান নাই কিন্তু বটযাত্রীদের সাথে মেহমান খানায় ঢুকে গেছেন এখন কি আসে বলবে নাকি ভাই তোমার কাছে নাকি তুমি কাতারে বসছো তো তোমার সামনে প্লেট হাজির হয়ে যাবে তুমি কাঁট পাইছো কি পাওনা এটা দেখার বিষয় না যদি জমিদার সাহেবের মেহমান এমনিতে ঢুকলেই কাঠবিহীন ঢুকলেও তার সামনে যদি আমি যে কোনো কারণে ঢুকি তাহলে গুনা খাতে কেন মাফ হবে না কি কথা ঠিক না বিশ্বাস হয় না ধানের সাথে চিটা থাকে আলাদা করলে কয় টাকায় বিক্রি হয় কথা বলেন না কেন চাউলের সাথে চাউলের রঙের পাথর থাকে আলাদা করলে কয় টাকায় বিক্রি হয় এক টাকায়ও না কিন্তু যদি চিটাগুলি ধানের সাথে জড়িয়ে থাকতে পারে ধানের দরে বিক্রি হয়ে যায় ওই পাথরগুলি যদি চাউলের সাথে জড়িয়ে থাকতে পারে চাউলের দরে বিক্রি হয়ে যায় আমাদের কোনো দাম নাই কোনো মূল্য নাই বড় বড় ওলামাইকার আল্লাহ আল্লাহওয়ালারাই মাজলিশে আসেন যদি আমরা তাদের সাথে জড়িয়ে থাকতে পারি মোহাব্বাত করতে পারি হতে পারে আল্লাহ রেখে ধারা করবেন মাফের দিয়া দিবেন আল্লাহ করবেন না তার সাথে আপনাকে আমাকে মাফ করে দিবেন শোনেন আনা সবে নবীর নাম শুনলে কি কথা ঠিক না জীবনে একবার দূরত পড়া ফরজ একবার দুরুত পড়া ফরজ মজলিশে প্রথম নবী আলী সালাতামের নাম শোনার পরে দূরত পড়া ওয়াজিব নামাজের মধ্যে দুরুৎ পড়া সুনত একই মজলিশ নাম শোনা হবে ততবারই দূরত পড়া অজিব ততবারই দূরত্ব তিনি কি বলেন ইয়া দুরুত পড়ার কারণ তো নবীর নাম কাজে যেহেতু যতবার নবীর নাম শোনা হবে ততবার ইমাম আল আমরুল মোতলাক সে তাকব করে না সম্ভাবনা রাখে না ইমাম তহাবিকে প্রশ্ন তুলছেন যদি সল্লু আমরের দ্বারা যদি সবসময় দূর হয় তাহলে নামাজের মধ্যে যদি কেউ আয়াত করে তখন কি নামাজের মধ্যে দূরতার আপনি বলবেন না তাহলে মতলাক আয়াত আপনি কি করবেন তাহলে দেখা গেল আয়াত মজমাল তফসিল না কি কথা ঠিক না যাই হোক এটা বলার উদ্দেশ্য না দূরত পড়া উচিত নবী আলী সাল্লা নাম বারবার শোনার পরে দূরত পড়া উচিত কি কথা ঠিক না কিন্তু আমরা মহাব্বতে গদ খালি নবীর মহাব্বতে পাগল হয়ে যায় কিন্তু দূরত পড়ি না কি কথা ঠিক না আব্বাজান রহমাতুল্লাহ বলতেন প্রতিদিন কমপক্ষে একজন মৌমেনের দুইশোবার দুরুত হওয়া উচিত জবাব দিতে হয় ঠিক আপনাদেরকে ঠিক ওইভাবেই জবাব দিতে হবে মুখ বন্ধ থাকলে বয়ান কলবে ঢুকবে না আমি কথাটা বোঝাতে পারছি বলতে পারবো যে এত বড় দূরত পরব কীভাবে এবার কীভাবে বা দুইশো বার পরবো একেবারে সহজ আমরা পাঁচ অক্ত নামাজে যাই না যাওয়ার সময় বিশ বার পরেন ফেরার সময় বিশ বার পরেন পূর্তি আক্তে চল্লিশ বার পাঁচ আক্তে দুইশো বার একেল সহজ দা এত বড় দূরদের দরকার নেই সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম পড়েন সাল্লাহ যদিও দূরটা খুবই সংক্ষিপ্ত্র আমি অবশ্যই উস্তাদ বলো না বিদায় তো কথা আসে না কথা ঠিক না আমার সাথে কথা বলতে থাকেন দেখবেন ফায়দা হবে বয়ানের মধ্যে মজা লাগবে আমার বয়ান করতেও ভালো লাগবে সলাৎ তা সাল্ল্লা আলাই মধ্যে সলাত সালামু আসাম যদিও দুটটা সংক্ষিপ্ত কিন্তু পরিপূর্ণ যাওয়ার সময় পড়েন বিশ্বার সালাম আপনার মানা করছে বেটকি দরকার কি আপনাকে মানা কি করছে কি কথা ঠিক না আসলে আমাদের সব হলো মানুষ মানে আসল কাজের খবর নাই নকল নিয়ে আর টানা টানা ঠিক না যাই হোক মাজলিস অনেক গুরুত্বপূর্ণ এই সয়ত ঢুকতে না পারে আল্লাহ জন্য বাহিরে সরাইয়া না পড়তে পারে এখানে সময়ের মধ্যে বের হতে না পারে কথা ঠিক না هُوَ النَّبِيُّ رَضِيَ اللَّهُ تَعَالَى النَّبِيُّ السَّيِّدُ خُدْرِي رَضِيَ اللَّهُ تَعَالَى أَنَّهُ مَشْهَدَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَتِيكَس لا يَقُدُّ قَوْمٌ يَصْلُ اللَّهَ تَعَالَى إِلَّا حَفَّتْهُمُ الْمَلَائِكَةُ أَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ ভাষায় গোটা ইয়ারিয়া ফেরেশতারা গিরাফা অনেক গুরুত্বপূর্ণ ছোট্ট একটা আয়াত করছি ব্যাপক ব্যাখ্যা করার সময়ও নাই সেমও আমার মধ্যে নাই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই কিসের সাথে কলবের দরজা খোলা থাকবে না বদ্ধ থাকবে বদ্ধ পাত্রের মধ্যে সম্ভব না আগে পাত্রের মুখ খুলেন তারপরে কিছু ঢুকান আগে কলবের দরজা খুলেন এরপর বয়ান শুনেন কি কথা ঠিক না বয়ানগুলি যদি সরিয়ার সম্মত হয় গ্রহণ করিয়ান করতে হবে আর যে শরিয়াতের খেলাফ হয় প্রত্যাখ্যান করতে হবে মানা জোরে বলেন বাবার কথা মানতে আসতে বললেন কেন মায়ের কথা স্বামীর কথা স্ত্রীর কথা তবে নেতার কথা মানতে হবে মানা যাবে না ঠিক না গুনার সম্মান এমন কি শরিয়ত আমাদের কি মানতে হবে না সেই শরিয়াতের অনুসরণ আপনি করুন অনুসরণ আপনি করবেন না সরিয়া শব্দের অর্থ কানুন রাস্তা ঠিক না আইন নিয়ম শৃঙ্খলা তাকে বলা হয় আম প্রশস্ত একটা রাস্তা উপরে উঠলে গাইন নাই বাম নাই এক্সিডেন্টের ভয় নাই সরাসরি তোমাকে জান্নাতে বুঝাই দেবে এর নাম শরিয়ত শরিয়ত কি জিনিস শরিয়তকে শরিয়ত কেন বলা হয় তোর কাম সদর রোড প্রশস্ত রাস্তা এবং শরীয়তকে বাদ দিবা সব ভন্ডল কোন কাজই হবে না আল্লাহ বলছেন হে আমার সম্বোধন হয়েছে ছাত্র যারা ছাত্র না অন্তর্ভুক্ত না যারা ছাত্র তারাই অন্তর্ভুক্ত থাকবে শুধু মানে আমার ফায়দা হবে যা ইমান আছে কি আছে ভাই যাঁদের মধ্যে হ্যাঁ আমার ঔষধ তো ওই রুগীরই রুখ সারবে যে রুগীর মধ্যে রুখ আছে আর যে রুগীর মধ্যে রুখ নাই আমি গেলানে গেলাম ঔষাদ পান করালো সেই না। ঠিক আমার ওই ব্যক্তি কি আছে যদি ইমান না থাকে কলবের মুদাল মহল লাগায় কোন ফায়দা হবে না আল্লাহ কে জীবন বর বুঝাইছে কপালে নেই বুঝে নেই কি ইমান কি জিনিস ইমান ইমানের সাবধিক অর্থ বিশ্বাস জোরে বলেন কিন্তু পঞ্চ ইন্দির মাধ্যমে যে বিশ্বাস বিশ্বাসকে ইমান বলা হয় না বরং পঞ্চ ইন্দর বাহিরে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসটাকে ইমান বলা হয় আমি একেবারে সংক্ষিপ্ত বলবো বর্তমানে ইমানের ব্যাখ্যা দেওয়া খুবই প্রয়োজন যেহেতু আমাদের অন্তরে অনেকের অন্তরের মধ্যে বপন হয়েছে অনেকের অনেক অনেক ভালো ভালো মৌলবিদের মধ্যে নাস্তিকতার বীজ বপন হয়েছে এর জন্য প্রত্যেকটা মাজলিশ ইমানের ব্যাখ্যা দেয়া দরকার কিন্তু সময় পাবো কোথায় এত ইমানের ব্যাখ্যা দেয় পঞ্চ ইন্দর টুপি আছে টুপির রং কি বিশ্বাস করছেনখা না না দিইখা এর নাম ইমান না এটা দিইখা ইমান কি আমার পকেটের মধ্যে আঁত আছে। কথা বললাম না কেন কি দেখছেন শব্দ পাইছেন কান নাগ জিবা ত্বক এই পঞ্চ দ্বারা যা দেখা যায় না শোনা যায় না গ্রান নেওয়া যায় না স্বাদ গ্রহণ করা যায় না স্পর্শ করা যায় না এমন জিনিসকে বলা হয় গায়েব গায়েব গায়েব শব্দের অর্থ হল অদৃশ্য না এটা একটা ইন্দ্রিয় সাথে সম্পৃক্ত গায়েব শুধু অদৃশ্য না অদৃশ্যটা একটা ইন্দ্রিয় সাথে সম্পৃক্ত চোখের সাথে সম্পৃক্ত গায়েব বলা হয় যা চোখের দ্বারা দেখা যায় না কানের দ্বারা শোনা যায় না নাকের দ্বারা ঘ্রাণ পাওয়া যায় না জিভার দ্বারা স্বাদ পাওয়া যায় না যাকে স্পর্শ করা যায় না এমন জিনিস কেবল হয় গায়েব এমন বা উপরে বিশ্বাস করার নাম ইমান যেমন আমি এই মাত্র উদাহরণ দিছি যে আমার পকেটের মধ্যে একটা আতর আছে আপনি বিশ্বাস করলেন কিনা আপনারা বলছেন হ্যাঁ বিশ্বাস করছি কই আপনারা তো দেখেন নাই ঘেরান পান নাই কানে শব্দও পান নাই জিব্রার স্বাদও পান নাই হাতে স্পর্শ করে বুঝলেন কেমনে যে হুজুরের পকেটে আছে যদি খবরদাতা সত্যবাদী হয় তাহলে তার খবরটাও সত্য হয় খবরদাতা কি হয় তার খবরটা বিশ্বাস হয় না যেমন আপনার আব্বু হঠাৎ বাগান থেকে আইসে বলতে যাইসিসা কি হইসে এই মাত্র আমি সাপ দেখি খাড়স আমি কি দেখি খাড়ছি আপনি বিশ্বাস করছেন আরে ভাই কথা বলেন না কেন কি আপনি দেখেন নাই বিশ্বাস করলেন কেন কে বলছে আপনি আব্বুকে চিনেন সে ধোকা মাজ না আমার আব্বু খুবই ভদ্রিত সেখানে সাপ আস নিশ্চিত সূত্র কি সত্যবাদী সত্যবাদী ব্যক্তির কথাটা সত্য হয় যদিও আমি না দেখি এটা হলো সূত্র এটা হলো অঙ্কের কি সূত্র আর মিথ্যাবাদীর কথাটা মিথ্যা হয় যদিও আমি না দেখি যেমন আপনাদের আশুগঞ্জের এক বড় গুন্ডা সে ঘুরতেছে আর বলতেছে আমার পকেটের মতো দশ লক্ষ টাকা আছে কি বিশ্বাস করছেন কি আমার আঁতরও দেখেন নাই বিশ্বাস করছেন তার টাকাও দেখেন নাই বিশ্বাস করলেন কারণটা কি লোকটা ভালো না হুজুর ভালো লোক ভালো হলে সত্যবাদী হলে তার সংবাদটাও যদি আমি না দেখি দুনিয়া সবাই একমত কেন বুঝেন আপনি সাক্ষীর ভিত্তিতে গোটা দুনিয়া চলে খুন হয়েছে আশুগঞ্জ ঐ চরের মধ্যে সুপ্রিম কোর্টের জাস্টিস সাহেব বিষা করে কিভাবে সে দেখে নাই গোটা দুনিয়া চলে সাক্ষীর ভিত্তিতে কিন্তু দেখতে হবে সাক্ষীটা কোথায় সাক্ষী লোকের সংবাদটা যদিও আমি না দেখি এবং সত্যবাদী তার জমানায় কেউ ছিল তার আগে কেয়ামত পর্যন্ত আমার নবীর জমানায় আমার নবীর সত্যবাদী কেউ ছিল না তার আগেও না কেয়ামত পর্যন্ত কেউ আসবে না কাজে আমার নবী যেহেতু সত্যবাদী তার কথাটাও কি হবে যদিও আমি না দেখি জোরে বলেন আমার নবী বলছে আমি কবর আজাব দেখি কবর আজাব সত্য যদিও আমি না দেখি আমার নবী বলছে মেয়েরাজের রজনীতে আমি জান্নাত দেখছি এ গাদা তোর ডাকতে হবে কেন আমার নবী তো দেখছে তোকে দেখতে হবে কেন আমরা তো এই মাত্র থিম এই মাত্রবাদী তার জমানায় কেউ ছিল না তার আগে ছিল না কেয়ামত পর্যন্ত কেউ আসবে আমার নবীকে সত্যবাদী মুসলমানরা শুধু বলেন নাই বরং ওই সবচেয়ে বড় বড় কাফের বসা সুদুক আমিন সাথে বড় সত্য বাজার কেউ হতে পারে না দেখি যদি আমি না দেখি মজবুত করেন এই সন্দেহ নামক শয়তান সন্দেহ নামক আমাদের ইমানের উপরে আঘাত করতে করতে ইমানটাকে দুর্বল করে ভালো মানুষগুলি পচিয়া যায় পুরিয়া যায় হয়ে যায় মানুষগুলি আশ্চর্য হয়ে মানুষগুলি পরার পরে পানির মধ্যে গলার পরে মাটির মধ্যে ভস্য হওয়ার পরে মানুষগুলি উঠবে কিভাবে খুব আশ্চর্য হয়ে গেছো আশ্চর্য হয়ে গেছো বোকা তোমার চেয়ে বড় বোকা গোটা দুনিয়াতে নাই। তুমি যে অস্তিত্বীন থেকে অস্তিত্ব আসবে কিভাবে তোমার কাছে খুবই আশ্চর্য হইতেছে কিন্তু তুমি প্রথম অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আসলে কিভাবে তুমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে মাথার মধ্যে পাগল হয়ে গেছ যে মানুষ গুলি পুড়িয়া যায় পানিতে কিভাবে দ্বিতীয় অস্তিত্ব আসার জন্য তুমি প্রেশান হয়ে গেছ তাহলে তুমি প্রথম প্রশ্নের জবাব দাও প্রথম কি তুমি অস্তিত্ব অবস্থায় ছিল এক কাতা না যার মধ্যে হাওয়ার মিশ্রণ আগুনের মিশ্রণ যে মা রব আলামিন এক কথা না পানি, যার মধ্যে চোখের কোন অস্তিত্ব ছিল না কানের কোন অস্তিত্ব ছিল গোটা দুনিয়ার বিজ্ঞানীরা তার মধ্যে হাডের কোনো অস্তিত্বর খোঁজ পায় নাই না সেখানে কোনো কিডনি ছিল না সেখানে লান ছিল না সেখানে গোস্ত ছিল না সেখানে রক্ত ছিল না সেখানে কোনো চেহারা ছিল চোখের অস্তিত্ব সৃষ্টি করছে যেখানে নাকের কোনো অস্তিত্ব ছিল না আমার মাওলা সেখানে নাক পরি করছে যেখানে হাত লাশ কিচ্ছুই ছিল না আমার মাও লাফা রব্বুল তোমাকে কত সুন্দর যিনি অস্তিত্বহীন থেকে সত সত্তা যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনা আনার পরে তার সমস্ত প্রয়োজন মিটায়া তাকে পূর্ণতায় পুষাইয়া দেয় তাকে বলা হয় রব রব তুমি না। আলহামদুলিল্লাহ থেকে রব বলা হয় অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনে তার প্রয়োজন মিটায়া তাকে পূর্ণতায় পুছাইয়া দেয় তাকে বলা হয় রব যেমন আমরা অস্তিত্বহীন ছিলাম মায়ের গর্ব অস্তিত্ব কে আনছে জোরে বলেন মায়ের গর্বে কি প্রয়োজন ছিল মায়ের নাবির সাথে তোমার নাবির একটা সংযোগের প্রয়োজন ছিল এই সংযোগ কে স্থাপন করছে খুব ভালো মতো বুঝেন মায়ের গর্বের মধ্যে যেই খাদ্যের প্রয়োজন ছিল সেই খাদ্যকে মিঠাইছে আবার জমিন আসার পরে খাদ্যের প্রয়োজন দুধ মায়ের বুকের মধ্যে কে খাদ্য তৈরি করলো খুব ভালো মতো হয়েছে মাত্র এক মিনিট আগে পান করছে সে রক্ত কিন্তু যখন দুনিয়ার মধ্যে আসছে এখন গোটা দুনিয়ার কোন ডাক্তাররা ওই বাচ্চাকে রক্তক্ষয়া বাঁচাতে পারবে না কি দুধের আমার মাওনাফা গ্রহ বুলবেন মায়ের বুকের মধ্যে দুধ সৃষ্টি করিয়া দিছে আবার দুধ যদি বেশি গরম হয় নতুন বাচ্চা নবজার শিশু তার ওট পুরিয়া যাবে ঠান্ডা হয় তার সর্দি মায়ের গর্বের মধ্যে মায়ের বুকের মধ্যে এত সুন্দর দুধের ব্যবস্থা করছেন না বেশি গরম না বেশি ঠান্ডা না বেশি ঘন না বেশি পাতলা না বেশি মিষ্টি খাওয়া যাবে না আবার মিষ্টি হিন্দা যা স্বাদ লাগবে না এমন দুধ বাওলার সৃষ্টি করছে একটা মানুষ বাঁচার জন্য যত ধরনের ক্যালসিয়ামের প্রয়োজন যত ধরনের ভিটামিনের এর প্রয়োজন সমস্ত ক্যালসিয়াম ভিটামিন আল্লাবাক দুধের মধ্যে রাখিয়া দিছে জান্নাতিখানা দুধ কারণটা কি একটা মানুষ বাঁচার জন্য যত ধরনের ক্যালসিয়াম ভিটামিন আয়রনের প্রয়োজন সবকিছু দুর্বলতা নাই কারণটা কোথায় সমস্ত জিনিস দুধের মধ্যে আছে। দুধ খুব মারাত্মক এক দামি আল্লাহের খাদ্য কে সৃষ্টি করছে জোরে বলো বাচ্চা হবে না আমার মাওলাফা গ্রব্বুল কেমন সুন্দর দুধ গরুর মধ্যে সৃষ্টি করলো খায় ফ্যান কুড়া বসি ঘাস থেকে এত সুন্দর গোবর এবং রক্তের মাসখান থেকে উলানের মধ্যে এমন সুন্দর দুধ চলিয়ে আসছে যার মধ্যে রক্তের কোনো রং নাই যার মধ্যে গোবরের কোনো ঘেরান নাই যার মধ্যে ঘাসের কোন গন্ধ নাই খোল বসের কোন গন্ধ তার মধ্যে নাই এত সুন্দর তোমার সে বড় নেমো খারাপ আমার দুনিয়াতে হইতে পারেন ও নেমো খারাপ আল্লাহবাক নিজেই বলেন ইংলানু ছ এই গোটা দুনিয়ার মধ্যে কোন সরকার ইলিশ মাছের বাচ্চার নদীর মধ্যে ছাড়ে নাই এই বাচ্চা কে কে সৃষ্টি করছে আর এক ধরনের স্বাদ পিঠের কালো মাছের মধ্যে ভিন্ন সাত ঘাড়ের মাছে অন্য সাত আবার মাথার হাড্ডির মধ্যে ভিন্ন সাত এক ইলিশ মাছের মধ্যে এত সাত কে ইলিশ মাছ খাওয়া আমার বাবা রেমাতা তো সবই আমার মাওলা সব আমার মাওলা সব আমার মাওলা ইলিশ অন্য সাত গরুর গোসে এক ধরনের সাত সিনার বসে ভিন্ন সাত রানের গোসে অন্য সাত কলিজার মধ্যে ভিন্ন সাত ঘাড়ের মধ্যে অন্য সাত এত সাত কে লাগাইলো আমার মাওনার এত নেমাত শুক্রিয়া আদায় করোনা ন্যাংরার মধ্যে এক ধরনের স্বাস্থ ফসলিয়ামে ভিন্ন সোষার মধ্যে অন্ন সাল অন্য সাত তোর লাভ নামাজ পড়বে তোর লাভ আমার মাওলার কোন লাভ নাই কোনো লাভ নাই কিসের লাভ আমার মাওলাতে মাওলাই আল্লাহ সে তো আকবর সে তো প্রথম থেকে আকবর সে তো সুবাহ সে তো প্রথম থেকে সুবাহা দাও তোমার লাভ শেষ না দাও তোমার ক্ষতি রুকু দাও তোমার লাভ রুকু না দাও তোমার ক্ষতি রোজা রাখো তোমার লাভ রোজা না রাখো তোমার ক্ষতি আমার তোমার ক্ষতি আল্লাহ সবই তোমার তোমার ক্ষতি তুমি এবং আমি কি তাসবি বলবো কি আর তাসবি বলবো কুল্লুন কদালে মাু ওই পড়তে করে এমন অনেক ফেরাস্তা আছে তুই আর আমি কয়টা শেষ দা দেব এমন অনেক ফেরাস্তা আছে যা সৃষ্টির সৃষ্টির পর থেকে মাওলা মারছে ছিল। তোমার যেইভাবে করার দরকার ছিল এইভাবে ইবাদত করতে পারি নাই আমাদেরকে তুমি আমি কি সেবো আমার নবী তো নবীদের সে তো সমস্ত নবীদের সর্দার হয়েই গেছে কি আমাদের ময়দানে সাফাতে কুবড়ার মালিক তিনি প্রথম জান্নাতে ডুবেন তোমার টুফি যারা আমার নবীর কোনো লাভ নাই টুপি ফর তোমার লাভ ক্ষতি তুমি হালাল হারাম তো করিয়া খাও তোমার লাভ না খাও তোমার ক্ষতি আমার মাওলার কোন লাভও নাই আমার মাওলার কোন নোক বাবারে খুব ভালো মতো বুঝিয়া তার তারপর মাওয়ালার কবরে যাইও সুননা সুন অনুযায়ী চলে কি লাভে শোনো পরিত্যক্ত লাশ পথের মধ্যে পাওয়া যায় না দারোগা সাহেব গিয়া লাশের সনক্ত করে সনক্ত লাশের কাছে কি পাওয়া যায় ওসি সাহেব বলছে দারোগা সাহেব কি পাইছেন লাশের কাছে বলে সা তার কাছে একটা ডায়েরি পাওয়া গেছে একটা মোবাইল পাওয়া গেছে এই রঙের জামা পাওয়া গেছে তখন ওই শনক্তা খোঁজ নেয় অমুক ব্যক্তির এই লাশ হবে কি পাওয়া যায় কি যায় না ঠিক যখন আল্লাপাকের মো মেন বান্দাম আসার খেয়ে পড়িয়া যাবে আল্লাপাক ফ্রেস্তা কাছে সনক্ত করবে মৃত্যুর সময় তোমার বন্দার মাথার মধ্যে টুপি পাওয়া গেছে আর কি পাইস কলম মালারে মৃত্যুর সময় তোমার বন্দার চেহারার মধ্যে তোমার নবীর দাড়ি পাওয়া গেছে আর কি পাইছ তোমার বন্দার কপালের মধ্যে তোমার কুজাদি পায় শেষ দার চিহ্ন পাওয়া গেছে মৃত্যুর সময় তোমার বন্দার জমানের মধ্যে তোমার নামের জিকির জারি পাওয়া গেছে আমার হ্যাঁ শনাক্ত হইয়া গেছে আমি বুঝিয়া ফলাইছি, আমার খাস বন্ধাবাজিত মৃত্যুর সময় জবানের জিকির দাঁড়ি থাকতে পারে না আমার খাস বন্ধাবাজ আমার শেষদার চিরতার কবলে থাকতে পারে না আমার বন্দা বান্ধীর জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা দে জান্নাতের সাথে একটা সুরা করিয়া দে কিসের প্রশ্ন করিয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি কলেজের সাথীরা টুপি উঠিয়া কত থুক মারছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই সাথীরা কত টানা হেসরা করছে মৌলুবাই কাপুরের দাম বাড়াইলো কিন্তু ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা থেকে নামাই নাই ও যে আমার নবী জনাবাহ যত দূর আমার বন্দায় টাকা সব সুরা করিয়া দেিয়া দেের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দেয় আল্লা আমার মা বল কোনো টেনশন নাই কোন নাই, কবরের সময় অনুভব হবে কবরের সময় চলিয়া যাবে কেয়ামতের মত জানো যখন মোহামরা উঠবে ময়দান আল্লা মম বান্দা বান্ধব উঠবে কিসের কিয়ামতের ময়দান কিসের মিজান কোন তাদের খবর থাকবে না তাদের ডাইনে নূর বামে নুর সামনে নূর পিস নূরের মধ্যে দৌড়াই বার মা তুমি কবুল করিয়া বসে তুমি কবুল করিয়া না তুমি কবুল করিয়া আরে জান্নাতের মধ্যে জান্নাত আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে এত কিছু পাবো বুঝতেও পারি নাই পরিপূর্ণ তুমি পালন করছো কিন্তু মাওলারে একটা একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই তখন আমার মাওলায় ফ্রেস্তারে ফ্রেস্তারে আমি বন্দাদের সাথে জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব। কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই এ নূরের পর্দা উঠে যখন সত্য হাজার নূরের পর্দা উঠাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতিরি ধাক্কা ধাক্কি বেজিতে আমার মাওলাকে দেখতে পারবে নবী আল্লাহ ফরমান জাগার থেকে দেখতে পারে আমার মাওলাপ যখন মুরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে পড় থেকে জানি ধাক্কা ধাক্কা বেঁচে তো আমার মাওলা দেখতে পারবে আল্লাহ তোমাকে এক নজর দেখার তফিৎ জান্নাতের যত নেমাত জান্নাতের যত নেমাতে আমাদের সর্বশ্রেষ্ঠ নেমাত হল আমার মাওলা আর আল্লাহ। যারা আমার মাওলার সাক্ষাৎ করা পছন্দ করে আমার মাওলায় তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলা কেও দেখবা কোনদিন সম্ভব না তুমি আমার মাওলা কে দেখতে ইচ্ছা হারাম থেকে চক্ষু দেখে ফত করো হারাম থেকে চক্ষু দেখে করো যারা হারাম জিনিস দেখার মাধ্যমে চক্ষুকে তৃপ্তি লাভ করাবে কেয়ামতের ময়দানে চোখের মধ্যে জাহান্ন আল্লাহ তুমি মাফ করিয়া দাও তোমার মাওলাই বুঝবে না খেয়া পড়িয়া যাবে হটা স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান নামের দরজা খুলিয়া গেছে দিগির মত বড় বড় দুইটা চক্ষু তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের বাইর হইতে আছে। এই অবস্থা দেখি ফরমান রুয়ার বাইর হইতে চাইবে না थर थर थर थर थर परीक्षा बेती हिल छात्र जीवन तुम सामने हाजिर हो जाओ बुजते भाई हजराइल बड़ हूज दिया द ভাই আজরা এত কষ্ট করিয়া পরীক্ষা দিছে আগামীকাল রেজাল্ট বের হবে একটু দিয়া দাও ভাই আজরা কোটি টাকা খরচ করিয়া বিল্ডিং করছে একটা দিন থাকার সুযোগ দিয়া দাও ভাই আজরাফিলে গিয়া নিয়াদ করছিলাম গুনার করব না নামাজ আর কাজা করবো না हमी और गुणारे जब नई तहबा करब करती करते तुम सामने हाजिर हुई गोटू तबा कर सूझ दिए दुदार कसम सारा रहा घुमा सारा रबाद करब सार् खबना सारा दिन रोजा राखब बंधुबान्धवर अड्डार प्रश्न ही सारा दिन कुरान तेलोव जीकि लिप्त हुई जब আমি কারোর বাড়ির দরজায় একবার গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমি গোটা দুনিযার বুলেট থাপা সিরিয়া তারা যাইবে এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে আম পাকার সময় আছে মৃত্যুর কোনো সময় নাই সূর্য ডোবার শুরু আছে সন্দর ডোবার শুরু আছে তোমার আমার জীবন চলে যাওয়ার কোন সময় না তুমি মা খুঁড়ি বাবুর কি এক স্বপ্নের জিন্দিগি জন্ম কাঁচা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পর হরণ করতেছে কে হাত কে দুর্বল করিয়া ফলাইতেছে ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাখাইতে হাকাইতে হাকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে আল্লাহ আমার মাওলা কে রাজি খুশি না করিয়ে তো আমার মাওলার খবরে যাও নবী আলাই ফরমান কোন না ফরমানের খবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাফ করিয়া দেয় আল্লাহ মাফ করিয়া দাও বাবা রে এমন কোন বয়ান নাই রে বাবা আব্বাজান বলছে কি হয়েছে তুমি এত জোরে কেন কান্নাকাটি করতে আসা হুজুর আমি বিকেল বেলা গরু গুলি নিয়ে যখন বাড়ির দিকে করলাম আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন এমন আগুন মাওলাই আমাকে দেখাইছে মাওলায় তোমাকে মাপ নাই করে ও যবতেমি সহ্য করতে পারব না আল্লাহ আযাবুল কবর হাক্কুন সমস্ত জামাদের একমত কবর আযাব শত কোনো সন্দেহ এই কবরের মধ্যে হাজার হাজার হাজার বছর থাকতে হবে এরপরে আল্লাপকুল করবে সমস্ত মানুষের আল্লাপকাল দিয়া যাদের নাকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে আল্লাপক রব্বুল আলম তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে আল্লাফ রবুল তাদেরকে হাবিয়া জাহান নামের ফেসালা দিয়া দিবে এখন আল্লাহ রব নিজে প্রশ্ন করেন কামাহিয়া। এখন আল্লাহ নিজে জবিয়া শোনো হাবিয়া কাম জাহান নাম কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয় যার ডাইনে বামের চারুদিকে পানি আর পানি সারা কিছুই থাকে না হি এমন একটা যার নাম যার ডাইনে আগুন বামে আগুন সামনে আগুন পিছনে আগুন উপরে আগুন নিচে আগুন নামের এক সেখানে যাবো কেউ তো আমরা সহ্য করতে পারবাহ আল্লাহ আমরা আমাদের সবাইকে মাফ করিয়া দেন বাবার যখন জাহানা পানি পানি করে চিল্লাইতে থাকবে তাদের সামনে গণাল তৃষ্ঠা মিটবে না যখন পানি এবং পুজ গিলিয়া খাইয়া পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব ঝালাইয়া পুরায়া গলাইয়া পিছনের রাস্তা না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবলে সহ্য করতে পারবি ওই জাহান এক সেকেন্ড আসাবো তো সহ্য করতে পারব না बाबा क्यों सुधी बोलते हुजुरा गुणारबना बाबा खोदार कसम करते सब सामने तुम्हारे एक्श बार पाय दर तेरा जिया बाबा तुणारमे क्यों जाइना বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো যাহান নামে আমি যাব আপনি এত ব্যস্ত কেন আপনার কিসের ঠেক পরসে আপনি কেনই বামার আমার হাতে বায় ধরতে চান বাবা তুমি বিচার করো তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাটিয়া যাও আর যদি দেখো পুকুরের পারে কোন একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে। তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো তুমি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন তুমি বাচ্চাকে পানি থেকে আমাকে লাত্তি দাও কামড় দাও গালি দাও ওরে বাচ্চা পানির সাথে খেলতে খেলতে খেলতে খেলতে হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা পানির থেকে বাবার দৃষ্টি দেখতে আসি কত আল্লাহের বাংলাদেশ সিনেমায় মজা পাইয়া দাঁড়ি কাটায় মজা পাইয়া বেপর্দায় মজা পাইয়া দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া জেনায় মজা পাইয়া সুদ ঘুষে মজা পাইয়া এক কথায় গুনার কাছে মজা পাইয়া জাহানায় খেলার মধ্যে আল্লাহের হুকুম আসবে তো নাফারমান ধাক্কা মারবে অমনি নাফার মান উল্টে জাহানের পরিয়া বাবা। তুমি কি দেখো নাই আমার কত দাড়ি কামান বাবার দাঁড়িয়ে রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ গুনাগার তুমি কি দেখো নাই জাহান্নাই দিছে তুমি আগামীকাল মাস মাসবা তবা করবা মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা এই গ্রান তোমাকে কে দিছে রা বাবা জান্ন মনে চায় গুণা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এবং আমার আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমা নাই কিন্তু ভেজাল সেবাক বিদাত হিংসা হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুল্লা সুননাথ মাফাম মজবুত হইয়া যায় ইতিহাসে গুনার কাম সারতে আসে ন্যাকেরাম ধরতে আছে কলব নরম হইয়া চমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সার নাকের মল কলম নরম করিয়া চোখে পানি নিয়া আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি ময়দানে গলাগলি বাদিয়া একসাথে ও পর্দারে মা বোনেরা ও আমার মা দুই হাত তুলিয়া মাওনার দামে কান্দ আর মাওনার কাছে মার চাও কান্নান্না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বৌছিলেন বেমা মামা করে ওরে মঞ্চ আর দিবাহ আল্লাহ কত আল্লাহ কত বেগুনান আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার রুসিলে আমাদের সবাই গুনা খাতা মাফ করে দে আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দারে কেন কেন আসছে কী পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও আসি নাই আল্লাহরা পতিত হইয়া গেছি কেউ গাঁজা মদ পান করিয়া ফেলাইছি আল্লাহামাজান নামের কাজ করিয়া বলাইছি নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের আমাদের নামটা উঠে আল্লাহ সন্তান অন্য করিয়া বাপের কাছে মাব না পাইলেন মায়ের কাছে মা পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দরজার তোমার দরজার ভিক্ষু তুমি তো হাঁকে দাও তারা ইয়াদাও আর তোমার দরজা নাই রে মালি আর তো গন আল্লা মুরুবী বাবা কবল করিয়া না বোন থেকে কবল করিয়া না হাত তুল্লাহ না কার মা নাই কার বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লা যত মোমেন যত মুজাহিদরা কবরে শুইয়া রয়েছে সবাই কবর আজাবকে মাফ করে দাও আল্লাহাতের বাগিচা বানা দাও আল্লাহ বিবারিয়ার জমিনে কত তোমার খাস কার অলিরা শুইয়া আছে আল্লাহ বড় হুজু শুইয়া রইছে ফক্রে বাঙ্গালি জমিনে শুইয়া রইছে কত ওলামাই করাম সবাই কবরাত খে খাবি আজমাইন ও মে হাম হরমিন